জনৈক ব্যক্তি উমর ইবনুল খত্তাব রদাল আনহু এর নিকটে এসে জানতে চাইল একবার আমার গোসলের দরকার হলো অথচ আমি পানি পেলাম না তখন আম্মার ইবনু ইয়াসার রদুল্লাহ তালা আনহু উমর ইবনুল খত্তাব রদুল্লাহ তালা আহুকে বললেন আপনার কি সেই ঘটনা মনে আছে যে একদা আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজন দেখা দিল আপনি তো সালাত আদায় করলেন না আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম তারপর আমি ঘটনাটি নবী সাল্লু আল্লামের নিকট বর্ণনা করলাম তখন নবী সাল্লাম বললেন তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল এ বলে নবী সাল্লা সাল্লাম দুহাত মাটিতে মারলেন এবং দুহাত ফু দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসেহ করলেন